ইবনু উমার রাজিয়াল তাল্হ্ন বর্ণিত যে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম সফরে তার বাহনের পিঠে এর গতিপথ অভিমুখী হয়ে মাথার দ্বারা ইঙ্গিত করে নফল সালাত আদায় করতেন আর ইবনু উমর রদি আলাহ তা করতেন